বাংলা মানবতা সমাধান আসসালামুক রহমত লিারক আলহামদুলিল্ আলহমদুলিল্দ হু অনআ রসুল করিমিল وقال سبحانه وتعالى وَلْتَكُمْ منكم أُمَّةِ يَدْعُونَ إِلَى الخير وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْحَوْنَ عَنِ الْمُنْكَرِ الله سبحانه وتعالى درباره شکریه پیش کرشی درو دباغ سلام پیش کرشی بشنو بی محمد رسول الله صلى الله عليه وسلم اما در درابعی کالو چنانا اپنا در کے شاگوتو আমাদের যুব সমাজ আধুনিক সভ্যতা এবং তাদের জীবনে সৃষ্ট সমস্যাাবলী এবং ইসলামী সমাধান আমরা পূর্বের আলোচনায় বলার চেষ্টা করেছি জীবন গতিময় চলমান এই চলমান গতিময় জীবনে সফলতা ব্যর্থতা সমস্যা এবং সমস্যাকে অতিক্রম করে একটা সুন্দর সমাধানে পৌঁছার প্রয়াস এটি একটি চলমান প্রক্রিয়া এগিয়ে যেতে হবে আমরা এগিয়ে চলছি পৃথিবীর আনেক গতি চলমান গতি যেভাবে পৃথিবী সৃষ্টি জগৎ এগিয়ে চলছে আমরাও সেই তালের সঙ্গে এগিয়ে চলছি কেউ যদি এমন চিন্তা করেন যে আমি স্তব্ধ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো আমি এগিয়ে যাব না সামনে চলবো না তাহলে আসলে এটি হবে তার একটি অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত প্রস্তাব এগিয়ে যেতে হবে এগিয়ে চলছে বাধা আসবে বাধা অতিক্রম করতে হবে মুসলিম জীবন আদর্শ জীবন মুসলিম জীবন গোটা পৃথিবীর জন্য একটা শিক্ষণীয় জীবন কোরআন পৃথিবীবাসীর জন্য হেদায়েতের গ্রন্থ আলোকবর্তিকা হুদাল্লিনাস ওয়াবাইনা মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হল সে সত মিথ্যা এর মাঝে পার্থক্য করে দেয় কোনটা হক কোনটা বাতিল কোনটা কল্যাণ কর কোনটা অকল্যাণ কর এটা কোরআন স্পষ্ট করে দেয়ুর মানুষকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসা আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হলো কোরআনের বিধান কোরআনের জীবন বিধান মানুষকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে বের করে এটাকে বিশ্বাস করতে হবে আমরা আরও স্পষ্ট করে বলতে পারি কেউ যদি এই কথায় বিশ্বাস না করে অথবা কেউ যদি অস্বীকার করে তাতে কিছু আসা যায় না অবিশ্বাসীরা অনেকেই কোরআনকে মানবরচিত বলে অথবা কোরআনকে একটা প্রাচীন ধর্মগ্রন্থ বলে অবিশ্বাস করে হয়তো তারা তাকে গ্রহণ করে না অথবা দূরে সরিয়ে রাখে তার মর্যাদা থেকে বিচ্যুত অথবা কোরআন তার সম্মান ঐতিহ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে তা নয় কোরআন চিরন্তন মহান রবীন্দিনের এক অমীয় বাণী এক আশ্চর্য পৃথিবীতে মজিজা এই মজেজার মাধ্যমে আল্লাহ সুবাহ মানব জাতিকে একটি চমৎকার জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর আস্থা এই বিষয়ের উপরে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আর আস্থাটি নষ্ট হয় অবিশ্বাসের কারণে এবং এই অবিশ্বাসের প্রসঙ্গে দুটো দৃষ্টান্ত একটি রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের জীবন থেকে হিজরতের সময় যেটি সংগঠিত হয়েছিল আরেকটি জননী আয়ে সারাতি আল্লাহ তাল আহার জীবনে যেটি একটি যুদ্ধের ঘটনার সঙ্গে জড়িত তিনি সেই যুদ্ধে কাফেলার পিছনে পড়ে গিয়েছিলেন আমরা দেখেছি যে রাসুলের যুগেও আমরা যেটাকে সহজ ভাষায় বলি নামি করা কৌশলের অধিকারী কিছু মানুষ সমাজে আছে থাকবে এবং এদের কূট চক্রে ষড়যন্ত্রে এবং এদের অপবাদ রটনায় মিথ্যা রূপ করার কারণে মিথ্যা অপবাদ আরোপ করার কারণে অনেক সংসার ভেঙ্গেতন হয়ে যায় আমরা যুবকদের এই যৌবনকালীন এক সুন্দর শান্তিময় সংসারের স্বপ্ন নিয়ে এই আলোচনাটি উপস্থাপন করছি আমরা এমন ঘর চাই যেখানে প্রধান ছায়া বিশ্বাস আমরা এমন একটি ঘর চাই যে ঘরে প্রধান শক্তি পরস্পরে আস্থা আমরা এমন একটি সুন্দর সংসার চাই যেখানে থাকবে পরস্পরের ভিতরে একটি চমৎকার ভালোবাসার মায়া মমতার বন্ধন এই চাইগুলোকে বাস্তবায়ন করতে হলে আমাদের ভিতর থেকে কিছু জিনিসকে নাই করে ফেলতে হবে দূর করে ফেলতে হবে সেগুলো কি এগুলো আল্লাহ বলে থাকতে হবে একটি হলো নিজেকে সন্দেহ মুক্ত রাখতে হবে আরেকটি হলো নিজেকে সন্দেহ মুক্ত রাখার জন্য যুক্ত বিষয় থেকে দূরে থাকতে হবে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাতে পারি এমন কাজ করা উচিত নয় যে কাজে পরস্পরের ভিতরে সন্দেহ সৃষ্টি হতে পারে এমনভাবে কারো সঙ্গে চলা ঠিক নয় যেই চলা স্বামী অথবা স্ত্রীর মনে কোনো সন্দেহ তৈরি করে দিতে পারে জীবনকে দুর্বিষহ করে দেয় জীবনকে ভেঙ্গে চোরমার করে দেয় সমস্ত সৌধকে মুহূর্তের মধ্যে খানখান করে দেয় একটি সন্দেহ বলা হয়ে থাকে শত বছরের প্রচেষ্টায় যে বিশ্বাসের সৌধ নির্মিত হয় মুহূর্তের একটি সন্দেহমূলক ঘটনা সেই সৌধটি ভেঙ্গে চুরমার করে দেয় এটা বাস্তব আল্লাপাক এই বাস্তবতাকে কোরআনে কি চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যুবক বন্ধুরা আমাদের এই দীর্ঘ আলোচনার এই দীর্ঘ চলার পথে আপনাদের জন্য আমাদের কোনো একটি উপদেশও যদি ধারণ করার মতো না হয় আমরা অন্তত আজকের এই বিষয়টিকে বলতে পারি দৃঢ়তার সাথে আপনি এটিকে জীবনে ধারণ করুন গ্রহণ করুন আপনি সন্দেহ মুক্ত থাকুন সন্দেহ মুক্ত চলুন এবং সন্দেহের ঊর্ধ্বে আপনি অবস্থান গ্রহণ করুন সন্দেহ দুইভাবে একটি নিজে থেকে সন্দেহ তৈরি হওয়া একটি ইতিবাচক আর একটা নেতিবাচক হ্যাঁ আল্লা সুবাহ আমাদেরকে ইতিবাচক দিক চিন্তা করার জন্য উদ্বুদ্ধ করেছেন একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে হেঁটে যাচ্ছে আপনি দূরে কোথাও এবার আপনার নিজেকে মূল্যায়ন করার একটি সুযোগ হয়েছে আপনি ওই ছেলে বা মেয়েটিকে একটি সন্দেহের দৃষ্টিতে নেতিবাচক দৃষ্টিতে আপনি তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন আপনি নিজেকে মূল্যায়ন করবেন যে আপনি নিজে কতটা ভালো লোক কতটা ভালো মানসিকতার অধিকারী এবার ওই ছেলে বা মেয়েটিকে নিয়ে আপনি ইতিবাচক চিন্তা করতে পারেন ইতিবাচক চিন্তা এরা দুইজন ভাই বোন হতে পারে এরা হয়তো ভাই বোনকে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য এগিয়ে দিচ্ছে অথবা তার কর্মক্ষেত্রে এগিয়ে দিচ্ছে এটা হলো ইতিবাচক চিন্তা কল্যাণকর চিন্তা মন্দ চিন্তা এরা দুইজন হয়তো কোনো একটা খারাপ উদ্দেশ্যে এক জায়গায় যাচ্ছে আপনি কিন্তু ওদেরকে দূরে থেকে ভাবছেন আর এর ভিতর দিকে আপনার নিজের মনের অবস্থাটি প্রকাশিত হচ্ছে অর্থাৎ আপনি যদি তাদের সম্পর্কে খারাপ ধারণা করে থাকেন তাহলে আপনার মনের অনুভূতি হচ্ছে নিকৃষ্ট অর্থাৎ আপনি নিজে নিকৃষ্ট মানের একজন ব্যক্তি আপনি যদি তাদের সম্পর্কে ভালো চিন্তা করে থাকেন ইতিবাচক সুন্দর আপনি সুন্দর মনের মানুষ সুতরাং আপনি সুন্দর মনের মানুষ বলেই আপনি অপরকে নিয়ে সুন্দর ইতিবাচক কল্যাণকর চিন্তা ভাবনা করেছেন এটি হলো ব্যক্তির সন্দেহের উৎস আরেকটি হলো যে দুজন তারা চলছেন রাস্তা দিয়ে তাদেরকেও সন্দেহের ঊর্ধ্বে অবস্থান করা মানুষের চোখ মানুষের অনুভূতি মানুষের ভাবনা এটাকে নিয়ন্ত্রণ করার শক্তি আল্লাহ মানুষকে এভাবে দেয়নি যে ওই দুই ব্যক্তি তাদের সম্পর্কে সব মানুষ ধারণা করবে এই ধরনের মানসিকতা সৃষ্টি করা ওদের পক্ষে সম্ভব নয় আর তোমরা অহেতুক অবাঞ্চিত অনাকাঙ্ক্ষিত বেশি বেশি মানুষ সম্পর্কে কু ধারণা করো না ইন্নাবা আজার জন্য এসমন তোমাদের অনেক ধারণা কিন্তু ভুল হতে পারে তোমরা যাদেরকে খারাপ বলছ ওরা কিন্তু খারাপ নয় তোমরা যাদেরকে ভাবছো ওরা মন্দ কাজে যাচ্ছে তারা হয়তো কোনো ভালো কাজে নেকির কাজে যাচ্ছে তাহলে তোমার ধারণাটি ভুল তোমরা যাদের সম্পর্কে একটা মিথ্যা রূপ করতেছ তোমাদের এই মিথ্যা রূপটা ভুল তারা একটা ভালো উদ্দেশ্যে বের হয়েছে এই যে ধারণা দাম্পত্য জীবনে সংসারকে ধ্বংস করার জন্য এই কুধারণা একটি সর্বনাশা ভয়ঙ্কর আঘাত অথবা একটি মারাত্মক বিপর্যয়কর বিষয় আল্লাহ সুবাহ সেজন্য পরস্পরের প্রতি সুস্থ সুন্দর ভালো ধারণা রাখার জন্য নির্দেশ দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কুধারণা এটার উপরে আমরা আরও বিস্তারিত আলোচনায় আসব তার আগে আমরা একটি ছোট্ট বিরতিতে যাব বিরতির পর ইনশাল্লাহ আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসছি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 धारण उदाहरण आज रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल्टी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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় স্কুল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 much little wonders at their best bishoy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 একটা মিথ্যা রূপ করতেছ তোমাদের এই মিথ্যা রূপটা ভুল তারা একটা ভালো উদ্দেশ্য বের হয়েছে এই যে ধারণা দাম্পত্য জীবনে সংসারকে ধ্বংস করার জন্য এই কু ধারণা একটি সর্বনাশা ভয়ঙ্কর আঘাত অথবা একটি মারাত্মক বিপর্যয়কর বিষয় আল্লাহ সাহান সেজন্য পরস্পরের প্রতি সুস্থ সুন্দর ভালো ধারণা রাখার জন্য নির্দেশ দিয়েছেন রসুলুল্লা সাল্লিউসাল্লাম এভাবেও বলেছেন যে তোমরা যুদ্ধের ময়দান থেকে এসে সরাসরি তোমাদের বাড়িতে প্রবেশ করবে না আগে সংবাদ পৌঁছাবে কারণ তারা বাড়িতে কে কি অবস্থায় আছে কোন অবস্থায় আছে যে তুমি হয়তো তোমার বাড়িতে পৌঁছে যাবে তোমার পরিবারের কাছে তুমি যুদ্ধ করে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে একটা অত্যন্ত পরিশ্রান্ত হয়ে তুমি বাড়ি ফিরছ অথচ তুমি এসে যখন দেখবে যে তোমার স্ত্রী অথবা তোমার সহধর্মিনী এমন একটি অবস্থায় আছে যা তোমার কাছে হয়তো সেই মুহূর্তে পছন্দ নিয়ে হবে না হয়তোবা তুমি হয়তো স্ত্রীকে প্রশান্তির বাণীর চাইতে হয়তো বিরক্তিকর কোনো আচরণ পেয়ে যাবে আর এই ধরনের আচরণের কারণে দেখা যাবে যে হয়তো তখন তুমি ক্ষিপ্ত হয়ে উঠবে অথবা তোমার মধ্যে একটা প্রচন্ড রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হবে আর এই প্রতিক্রিয়ায় তখন যে কোনো ধরনের দুর্ঘটনা অথবা যে কোনো ধরনের একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়ে যেতে পারে সুতরাং তুমি আসো দাঁড়াও সংবাদ পাঠাও তারা প্রস্তুতি নিবে তারা তোমাকে গ্রহণ করার জন্য মানসিকভাবে রূপে একটা প্রস্তুতি গ্রহণ করবে তুমি তাদেরকে গিয়ে পাবে একটি চমৎকার সুন্দর পরিবেশ দেখুন আল্লাহ সুবাহ আমাদেরকে কিভাবে? আমাদের পারিবারিক জীবনকে সুখময় শান্তিময় করার জন্য তিনি আমাদের ব্যবস্থা দিয়েছেন সন্দেহের ঊর্ধ্বে থাকা স্বামী যদি তার স্ত্রীকে সন্দেহ করে তাহলে সেই সংসারে কোনো দিন সুখ আসতে পারে না স্ত্রী যদি তার স্বামীকে সন্দেহ করে তাহলে সেখানেও ওই সংসারে অশান্তি অবধারিত আল্লাহ সুবাহ আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের পারিবারিক জীবনের কিছু ঘটনা দিয়ে আমাদেরকে এইসব বিষয়গুলোর একটা বাস্তব শিক্ষা প্রদান করেছে সন্দেহ সৃষ্টি হয় অপপ্রচারকারী অথবা কুট চাল প্রয়োগকারী অন্য কিছু সংখ্যক ব্যক্তিদের দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রমূলক আচরণের কারণে এটি কোরআনে অত্যন্ত নিকৃষ্ট ঘৃণিত এবং নোংরা বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি হলো আড়ালে আবডালে মিথ্যাচার করা একটি হলো দুশ বলে বেড়ানো আপনি বাহিরে গেছেন আপনার স্ত্রী বাসায় আছে পরিবারের কোনো এক সদস্য আপনি অফিস থেকে ফিরে আসার পর আপনার স্ত্রী সম্পর্কে মিথ্যা একটা অপবাদ একটা নিন্দনীয় বিষয় আপনার সামনে এসে সে প্রকাশ করছে অথবা তার একটি যে ত্রুটিটি তার ভিতরে নেই ওটি সে বানিয়ে আপনার কাছে এসে বলছে অথবা আপনার সম্পর্কে আপনার স্ত্রীর মুখ দিয়ে এমন কথা মিথ্যা বানিয়ে বলছে যার কারণে একটা অশান্তিময় পরিস্থিতি তৈরি হওয়া অথবা সে সংসারের সুখময় দাম্পত্য জীবনটি ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিতে পারে এমনটা হয় কিনা হ্যাঁ হচ্ছে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে পারি আজকে অনেকগুলো টিভি চ্যানেলে এই ধরনের বেশ কিছু ড্রামা নাটক দেখানো হয় কিভাবে এক নারী আরেক নারীর বিরুদ্ধে সংসারে কুটকৌশল চাল দিয়ে কুটকৌশলের চাল প্রয়োগ করে গুটি চেলে ওই সংসারের স্বামী স্ত্রীর ভিতরের বিশ্বাসটা কি ভেঙে দিচ্ছে কুটচাল এই ধরনের ড্রামা সিরিজ দেখা থেকে বিরত থাকা আমাদের উচিত প্রয়োজন একটি মানুষের মানসিক তুমি যদি দুই একটি ভনিতাপূর্ণ কথা গ্রহণ করে ভাঙ্গা সংসারকে জোড়া দিয়ে দিতে পারো তাহলে তোমার জন্য একটি উত্তম আচরণ স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটু মনোমানিন্য কেউ যদি এমন বলে যে আপনি তো চলে গেছেন কিন্তু মধ্যস্থতাকারী ব্যক্তিটির একটি ইচ্ছা হল এই দুইজনকে মিলিয়ে দেওয়া আর এই মিলিয়ে দেওয়ার জন্য সে হয়তো কিছুটা বাড়িয়ে বলেছে দুজনের ভিতরে বন্ধনকে সুদৃঢ় করে দেওয়ার জন্য পদ্ধতি আসলে পরস্পরের ভিতরে তোমরা ইশ্লাহ করে দাও সংশোধন করে দাও মিলিয়ে দাও এটা আল্লাহর নির্দেশ এর বিপরীত কি ঝগড়া হয়েছে স্বামী চলে গেছে এবার পিছে পিছিয়ে গিয়ে একদিন পর বলছে জানো তুমি তো চলে এসেছ কিন্তু তোমার স্ত্রী দিব্যি ভালো তার বাসায় দেখলাম একটা তার পুরাতন বন্ধু এসেছিল ওকে নিয়ে কি হাসাহাসি গল্প আসলে তোমার স্ত্রী ওটা একটা বেইমান তুমি যখন অফিসে চলে যাও ও যে কি করে না করে আল্লাহ কি বলবো এমন একটা স্ত্রী নিয়ে তুমি ঘর আমাদের ভাবতে ঘৃণা লাগে দেখেন এই কথাগুলোর নাম হলো গিবত এই এই কথাগুলোর কথাগুলোর নাম নাম হইল কুটনামি করা পবিত্র কোরআনে সুরাই হুজরাত আপনারা পড়বেন বিশেষ করে আমার সম্মানিত মা বুন, ভগ্নীদের উদ্দেশ্যে বলছে আপনারা সুরা মাই দা সুরা নূর সুরা হুজরাত সুরা নিসা, নারীদের সম্পর্কে সুরা হুজরাত গৃহ সম্পর্কিত সুরা এই সুরাগুলো আপনারা ঘরে পড়বেন অর্থসহ বাংলা অনুবাদ ব্যাখ্যা আপনারা নিজেরা নিজেরা কোরআনের জ্ঞানে কোরআনের আলোয় আলোকিত হয়ে যাবেন ইনশা আল্লাহ এই যে দ্বিতীয় পর্যায়ে আমরা যে কথাগুলো বললাম মিথ্যা কথা বলল এই মেয়ে অন্য কারোর সঙ্গে কথা বলেনি এই মেয়ে তার স্বামীর বীর হয়ে না কেঁদে হাসাহাসি করেছে এগুলো হচ্ছে মিথ্যা মিথ্যা অপবাদ তুহমত যারা সতী সদভা পবিত্রা নারীদের সম্পর্কে মিথ্যা অপবাদ দেয় তাদের জন্য ইসলাম ফৌজদারি আইনে শাস্তির ব্যবস্থা করেছে তাদেরকে পাক শাস্তির মুখোমুখি করার জন্য নির্দেশ দিয়েছেন এটা একটি সংসারকে আগুন জ্বালিয়ে দেওয়া আল্লাহ নির্দেশ দিয়েছেন যারা সতী সদভা পবিত্রা নারীদের চরিত্রে মিথ্যা অপবাদ দেয় কলঙ্ক দেয় বিশেষ করে চরিত্রের উপরে সতীত্বের উপরে যখন মিথ্যা অপবাদ রটিয়ে দেয় জগতে সব কিছুকে হজম করা যায় কিন্তু নারীর চরিত্রের স্ত্রীর চরিত্রের চরিত্র হনন চরিত্রহীনতা সতীত্বহীনতার এই অপবাদ কখনোই হজম করা যায় না আর তখন পরিণতিতে একটা সাজানো চমৎকার সংসার ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তো আমরা দেখব আস্থা নষ্ট হয় আড়ালে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে যেটি ইসলাম কঠোরভাবে আরাম করেছেন এর জন্য ফৌজদারি আইনে ইসলাম শাস্তির ব্যবস্থা করেছে আল্লা সবাহা এখান থেকে বিরত থাকার জন্য মুসলিম নারীদেরকেও নির্দেশ দিয়েছেন দ্বিতীয়ত গিবত করা পরচর্চা করা মিথ্যাচার করা মিথ্যা কথা রটিয়ে বেড়ানো এগুলো পরস্পরের ভিতরে আস্থা এবং বিশ্বাসকে নষ্ট করে যা পনা করা একজন আরেকজনের আড়ালে আবড়ালে লেগে থাকা তার বিরুদ্ধে দুতালি পোনা করা এক জায়গার কথা আরেক জায়গায় নিয়ে লাগিয়ে দেওয়া স্বামীর কথা স্ত্রীর কাছে এনে লাগিয়ে দেওয়া স্ত্রীর কথা স্বামীর কাছে নিয়ে শাশুড়ির কথা বউয়ের কাছে এনে লাগিয়ে দেওয়া বউয়ের কথা শাশুড়ির কাছে লাগিয়ে দেওয়া অথবা আড়ালে দাঁড়িয়ে কোনো কথা শুনে আরেকজনের কাছে নিয়ে পৌঁছিয়ে দেওয়া এই ধরনের স্বভাব অত্যন্ত নোংরা স্বভাব নারীরা অনেক ক্ষেত্রে নারীদের বড় শত্রু হয়ে দাঁড়ায় এটা অস্বীকার করার উপায় নাই পুরুষরা নারীদের চরিত্র নিয়ে তত বেশি মাথা ঘামায় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক নারী আরেক নারীর বিরুদ্ধে অধিকাংশ ক্ষেত্রে অপবাদ রটিয়ে দেয় স্বামীর কান ভারী করে দেয় শ্বশুর শাশুড়িকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় আর এভাবেই একজন মুসলিম যুবকের যৌন জীবন তথা দাম্পত্য জীবন তথা সুখময় সংসার জীবনকে অশান্তির অগ্নিকুণ্ডে পরিণত করে যেসব নারীদের ভিতরে জাতির ভিতরে এই ধরনের স্বভাব রয়েছে আমি তাদেরকে বিনয়ের সঙ্গে বলবা করুন আল্লাহর আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আমাদেরকে সুন্দর জীবন উপহার দান করুন এই কামনা করে এই দোয়া করে আমাদের এই পর্বের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরোড বার্মিংহাম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 যারাভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইনসপায়ারেশন এবং ইনফ্লুয়েস আর কোন ধর্মের মধ্যে নাই महिला पथनिरदेशना जानार देख ली नारी कल सन्ध्यान सम्प्रचार रोटा बांगला देशे बीस टी बांगल् তোমরা মানুষের সাথে অন্যায় থেকে বারণ করবে একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী ভাবে क्या इसलम दिए भलो आचरण जोर बोझार जन्म देख चरित्र गठने इसलम कल रे आठ टेब सम्प्रचार सकाल सार्लाशे पीस टी बांगल